আলহামদুলিলমিনম তকাইম সুলানিক সলীন দশক মানি আসসালামকরাক আমরা হাদিস শরীর থেকে শুনে আসছি সহি থেকে আজকে যে হাদিসটা আমরা শুনব সেটা হচ্ছে আমাদের আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার স্বার্থেই একই সিলসিলায় হাদিফ রাকায়েকের সঙ্গেই মিল রাখে একটা হাদিস আবু হরাই আলাদ আনহু বর্ণনা করেন কাল সাল আলহাসাল্লাম সব আতুনঈদুল্লাহ ইউম আল্লাহ ইহ সাত ধরনের লোক আল্লাহতালা তাদেরকে আরো সে সায়া দান করবেন যেদিন আল্লাহর সায়া ছাড়া আর কোনো সায়া থাকবে না তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদেল ন্যায় বিচারক ইমাম ও সাহাবাসেরবে ওই যুবক যে আল্লাহ তালার ইবাদতে তার যৌবনকাল অতিক্রম করেছে তিন নম্বর হচ্ছে ওরাদ ওই লোকটি যার অন্তর মসজিদের সঙ্গে লটকানো ছিল একদম বাধা ছিল চার নম্বর হচ্ছে ও রাজুল্হন তহাবাফিল্লাহ ইশতেমা আলাইহী ও তাফারক আলাইহ দুইজন মানুষ তারা আল্লাহর উদ্দেশ্যে সঙ্গে একত্রিত হয়েছে আবার সে অবস্থাতেই তারা দুইজন দুই দিকে চলে গিয়েছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে রাজুল তলা বাতু ইমরু জয় জামাল ফকাল ইন্নি আকাফুল্লাহ লোকটি যাকে একজন সুন্দরী মহিলা সমাজের পজিশনওয়ালা একজন মহিলা উঁচু তবকার একজন মহিলা তাকে আহ্বান করেছিল অন্যায় কর্মের প্রতি ফেসা কাজের প্রতি সে বলল আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর রাজুন্ন তা সদ্দাকা আকফা হাতামা সিমা আলু মা তুন ফেকুই আমি ইনুয়া ওই লোক যে লোক এমন ভাবে ডান খায়রাত এবং সদাকা করল যে তার বাম হাতেও জানে না ডান হাতে কি পরিমাণ খরচ সে করলো আল্লাহ রাস্তায় সাত নম্বর হচ্ছে রাজুল আল্লাহ একা একা নিরিবিলি একটি লোক যখন আল্লাহ তালার কথা মনে হলো তখন তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো এই হাদিস নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন বা পড়েছেন হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে আল্লাহ তালার মোহব্বতের জায়গা নিয়ে যাওয়ার জন্যে আরসের নিচে ছায়া দেওয়ার জন্যে যে আমলগুলো করলে আমরা সেখানে ছায়া পাব সেই সুন্দর সুন্দর আমলগুলোর কথা এখানে বলা হয়েছে এমন প্রত্যেকটি আমল অত্যন্ত মোবারক আমল প্রত্যেকটি আমলে একজন মমিনকে আল্লাহ তালার একেবারে নজদিক নিয়ে যায় আল্লাহ তালার মকরাবৃত্ত করে ফেলে যে আরসের নিচে ছায়া পাওয়া যাবে সেদিন কি পরিমাণ ছায়ার দরকার আছে বলুন তো কোন দিন হাসরের দিন যখন সূর্য বহু নিচে চলে আসবে আর এই জমিনটা মাটির জমি না একেবারে ধাতব জমিন তৈরি হবে মানুষের এত কষ্ট হবে কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে অবশ্য আমল অনুযায়ী এই ঘাম হবে কারো পায়ের পাতা কারো হাঁটু কারো কোমর কারো বুক কারো নাক কারো নাকের উপরে মাথায় কারো ডুবে যাবে হাবুডুবু খাবে ওই দিন একটু ছায়ার জন্য মানুষ অস্থির হয়ে যাবে জমিনটা পরিপূর্ণভাবে খোলা মুক্ত জায়গা উন্মুক্ত জমিন সেখানে কোনো সেইড আশ্রয় পাওয়ার কোনো ব্যবস্থা নেই কোনো পাহাড় নেই তার পেখানে আশ্রয় নেওয়া যাবে কোনো গাছপালা নেই তার নিচে দাঁড়ানো যাবে এক জায়গায় শুধু ছায়া আছে সেটা হচ্ছে আল্লাহতালার আড়স এবং সেখানে প্রচুর লোকের ছায়ার জায়গা হবে কিন্তু সবাই সেখানে চান্স পাবে না সবাইকে সেই ছায়া দেওয়া হবে না বাসাই করা লোকদেরকে দেওয়া হবে এবং সেই বাসাই করার লোকগুলোর সাতটি বড় আমলের কারণে তারা জায়গা পাবে এবং এই সাতটি আমলের মধ্যে এখানে যে কয়টি আমল শুনলাম আমরা আজকে এর কয়েকটি আমল আমরা একটু বিস্তারিত নেব আর কিছু আমরা কুইকলি পার হয়ে যাব। হাদিসতে আমাদের আলোচনায় আগে পরেও টাইম টু টাইম এসেছে হয়তো সামনেও আসবে তবে বিস্তারিত আলোচনার জন্য আমরা এখানে কয়েকটি পয়েন্ট বাছাই করব ইনশাল্লাহ প্রথমে হচ্ছে আল ইমামুল আদেল যারা আল্লাহ আর নিচে সায়া পাবেন তাদের প্রথম দলটি হচ্ছে আল ইমামুল আদেল ন্যায় বিচারক ইমাম ইমাম বলতে কাকে বোঝানো হয়েছে আমাদের সমাজে ইমাম বলতে তো আমরা বুঝি মাসজিদের ইমাম যিনি আছেন কিন্তু আরবিতে ইমাম বলতে যিনি সামনে থাকেন যিনি নেতৃত্ব প্রদান করেন তাকেই বোঝানো হয় মাসজিদের নামাদের জন্য কিছু সারা ইসলামিক দায়িত্ব পালার জন্য ইমামকে এই দায়িত্বশীল করা হয়েছে তার দায়িত্ব রয়েছে এই তিনি ইমাম কিন্তু সার্বিকভাবে যিনি মুসলিম সমাজ পরিচালনা করেন যিনি সমাজের নেতৃত্বে থাকেন তিনি ইমাম এবং যারা মানুষের মধ্যে ফয়সলা করেন জাজমেন্ট করেন তারাও ইমাম তো এখানে যেই ইমাম বোঝানো হয়েছে সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন সেটা নামাজের ইমামতি নয় মেইনলি মুসলিম সমাজের দ্বারা দায়িত্বশীল কর্মকর্তা নেতৃবৃন্দ এবং বিচারক এই দুই গ্রুপকে আমরা ইনক্লুড করতে পারি এই ইমাম আদেলের মধ্যে ন্যায় বিচারককারী ইমাম বলতে ন্যায় বিচারককারী শাসক স্থানীয় শাসক স্থানীয় প্রশাসক কেন্দ্রীয় শাসক নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে রয়েছে সকল পর্যায়ের নেতৃত্বকে এখানে নিয়ে আসা হয়েছে তার পাশাপাশি থাকে যারা বিচারক বিচার কার্যে পরিচালনা করবে শাসন কার্যের সাথে বিচার কার্যের যদিও প্রফেশনালি আলাদা করা ভালো কিন্তু ইন দ্য এন্ড শেষ পর্যন্ত পুরো সমাজের বিচার থেকে শুরু করে এভরিথিং সমাজের যিনি আসল নেতৃত্বের দায়িত্বে আছেন তার আরবে থাকে তিনি হয়তো অন্য কাউকে বিচারক হিসেবে নিয়োগ দেবেন কিন্তু বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে বিচারের নীতি অনুযায়ী কাজ করছে এখানে কোনো ধরনের ইনফ্লুয়েস হস্তক্ষেপ করবেন না এটাও এখানে নিশ্চিত করতে হবে কাজেই এই শাসক এবং বিচারক উভয়ের এখানে ইনসাফ কায়েম করার দায়িত্ব রয়েছে এবং এই ইমাম নাই বিচারক যিনি হবেন তিনি চাই সমাজের শাসক হন অথবা বিচারক হন রুলার হন অথবা জাজ হন কথাগুলো তাদের সবার জন্য প্রযোজ্য আল্লাহতালা এই আদল ইনসাফ কায়েম করার কথা কোরআনে পাখি অনেক জায়গায় বলেছেন নিশ্চই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন যে তোমরা আমারাতকে তার মালিকের কাছে ঠিক মতো পৌঁছিয়ে দেবে আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো ফয়সলা করো কোনো বিচার সালিশ করো তখন যেন তোমরা ন্যায়ের ভিত্তিতে করো ন্যায়ের ভিত্তিতে বিচার ফয়সলা কাজ জন্য করো নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে যা নসিহাত করেন তা অত্যন্ত সুন্দর কথা নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন পরবর্তী আয়তে আল্লাহ হে ইমানদার লোকেরা তোমরা ইনসাফের কায়ে হয়ে যাও ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও এমনকি তা যদি তোমাদের নিজেদের কোনো স্বার্থের বিরুদ্ধেও চলে যায় তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায় তাহলে তুমি ইতস্তত করো না ইনসাফ কায়েম করতে ইনসাফের কারণে যদি আমার পরিবারের কারো শাস্তি হয়ে যায় হয়ে যাক ইনসাফ কায়েম করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আমি আমার পরিবারের কাউকে হেল্প করতে গিয়ে পার্সিয়ালিটি করতে পারব না স্বজন করতে পারব না তাহলে কবিরা গুণা হয়ে যাবে আল্লাহ তালা কাছে পাকড়াও হয়ে যাবে আল্লাহালি নব্বই নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আদল জাস্টিস কায়ম করার জন্য আদল ইনসাফ ন্যায় বল বলে আর মানুষের প্রতি এসান করা আরেকজনের যদ্দুর যায় উপকার করা ক্ষতি না করা হেবার করা বা ইতা ঈদুল কোরবা আর আত্মীয় স্বজনের প্রতি যদ্দুল যায় ভালো ব্যবহার করা তাদেরকে সাহায্য করা সহানুভূতি দেখানো ওয়ানহা আনিল ফাহসা অনমুনকারী অলবাগি আর তিনি যেটা নিষেধ করেন সেগুলো হচ্ছে ফাহসা কাজ মুন কাজ অন্যায় কাজ এবং সীমালঙ্ঘন ইয়াঈকুম্লা আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে এই নসিয়ত করছেন আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে তাহলে তিনটি আয়াত দেখলাম যে আল্লাহ রবীন্দ্র ইনসাফ কায়ে বিষয়কে হুকুম দিয়েছেন তিনি যখন হুকুম দেন আল্লাজুব আল্লাহ তালার হুকুমগুলো পালন করা সেই অনুযায়ী ফয়সলা করা ফরজ হয়ে যায় এই জন্য যারা বিচারক আছেন যারা শাসক আছেন তাদের প্রতি ইনসাফ কায়েম করা ফরজ ইনসাফ কা কয়েম না করলে ফরজ তরক করুনায় তারা দায়ী হয়ে যাবেন হাদিস শরীফে ইনসাফের কি গুরুত্ব এসেছে নবী করিম সাল্লসান একটু হাদিসের সাত করেন ঈদা হাকাম তুমফা আদেলু ও কাতাল তুম্ফা আসছেন তোমরা যখন কোনো ফায়সাল্লাহ করো ইনসাফের ভিত্তিতে করো এবং যখন কাউকে হত্যা করো তারপরে শাস্তি মৃত্যুদণ্ড শাস্তির কায়েম করো তাহলে সেখানে তোমরা একটু ভালো তরিকায় কম কষ্ট দিয়ে করো নিশ্চয়ই আল্লাহ তালা মোহসেন তিনি মানুষের প্রতি এহসান করেন আর তিনি যারা এহসান করে ভালো করে উপকার করে হেল্প করে তাদেরকেও তিনি মহাবত করেন আসল সাল আলী ও সালাম সাদ করেন ইন্দ আল মুখসীন আন্দালিন রহমান ওয়াক আল্লা হকিহিম ওয়ামা নিশ্চয়ই যারা ইনসাফ কায়েম করে এই লোকগুলো একটা নূরের মেম্বারের উপরে থাকবেন কেয়ামতের দিন সেই নূরের যে মেম্বার আসন বানিয়ে দেয়া হবে তাদের জন্য সেটা হচ্ছে আল্লাহ তালার দান দিকে আরো সে ডান দিকে নূরের মেম্বার তাদের জন্য বানিয়ে দেওয়া হবে আল্লাহ তালা ডান দিক অর্থাৎ এখানে একটা মেসেজ আছে যে আল্লাহ তালা অতি সম্মানের আসনে তাদেরকে বসাবেন তাদেরকে সম্মান দিয়ে বসাবেন সম্মান দিলে আমরা ডান দিকে বসাই ওই জন্য এই ডানের কথাটা এসেছে নূরের মেম্বারে তাদেরকে বসানো হবে কেন যে তারা ইনসাফ করেছিল তাদের বিচারের মধ্যে তাদের শাসন কার্য পরিচালনায় দর্শক মন্ডলী আমরা এখন একটু বিরতিতে যাব তারপরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম কারা আল্লাহ তালার আরো ছায়া পাবে যে দলগুলো যে লোকগুলো যে গ্রুপগুলো তাদের মধ্যে প্রথম গ্রুপ হচ্ছে ইমামুন আদেল ন্যায় বিচারক শাসক এবং ন্যায় বিচারক বিচারপতিগণ তাদের মর্যাদা সম্পর্কে একটি হাদিস আমরা শুনি আসল্লা সাল্লা আলি ওয়াসালামে সাদ করেন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 আর তাদের পরিবারের মধ্যে হোক অথবা যে কোন দায়িত্ব পালনে হোক যার প্রতি যে দায়িত্ব আছে ছোট শাসক হোক বড়ো শাসক ছোট অফিসার হোক রাষ্ট্রের বড়ো কর্ণধার হোক ছোটো বিচারপতি হোক বড়ো বিচারপতি হোক গ্রাম্য সালিস হোক এমন কি একজন মুরব্বীকে ডেকে নিয়ে গুলো। পিতা সন্তানদের মধ্যে বিচার করতে হচ্ছে বসে সকল জায়গায় ইনসাফ কায়েম করতে হবে তাহলে এই ইনসাফকারীরা এত সম্মানিত হবেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে নূরের আসনে বসিয়ে দিবেন। এটা শুধু শাসকদের জন্য নয় পারিবারিকভাবেও হতে পারে এটা আপনি যেখানে আছেন সেখানে দায়িত্ব পালনে ইনসাফ করতে হবে একটা পারিবারিক ঘটনা এসেছে মানি ইবনে বসির রাজি অল্লাহু আনহু উনি ওনার একটা ছেলেকে খুব পছন্দ করতেন আতনি আবি আতইয়াহ আমার পিতা তিনি ছিলেন বসির তিনি আমাকে একটা বিশেষ দান করলেন একটা বিশেষ জিনিস তারপরে আমার মা যিনি স্ত্রী ছিলেন তিনি বললেন আলি ওসাল্লাম তিনি তার স্বামীকে বললেন আপনি এই ছেলেকে মোহব্বত করেন আমার প্যাটের সন্তানকে বললেন তাকে একটা গিফট দিয়েছেন বড় ধরনের একটা কিছু দান করেছেন তার জন্য খাস করে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত হ্যাপি হব না রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লামের কাছে না যাওয়া পর্যন্ত ওনাকে সাক্ষী করে ওইখানে গিয়া আপনি বললে আমার একমিনান হবে চলেন আল্লা নবীর কাছে যাই তারা আসলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি আমার যে একটা সন্তান আছে আমার স্ত্রী আমরা বিনতে রা থেকে ওই সন্তানকে আমি একটি স্পেশাল জিনিস দান করলাম এবং আমার স্ত্রী বলেছে যে আপনাকে সাক্ষী রেখে এই দানটা আমি কনফার্ম করার জন্য তাহলে একটু নান হবে তিনি আমাকে জিজ্ঞেস করলেন এরওয়ালা দেখে মিছিল হা দা যে তোমার যত সন্তান আছে অন্যান্য স্ত্রীদের প্রার্থীকে আসা সবাইকে কি তুমি এরকম একটা করে দান করেছ কল তিনি বলেন না তা তো করিনি আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করা তাহলে কেউ কেউ আসে যে নিজের সন্তানদের মধ্যেই তারতম্য করেন এক সন্তানকে বেশি দেন আর এক সন্তানকে কম দেন এরকম করা বে পিতা একজন অথরিটি পিতা বন্টনের ক্ষেত্রে এরকম উল্টাপাল্টা করতে পারবে না এরকম ওসিহত করা যায়েজ নাই তিনি ইন্তিকাল করলে সন্তানরা কে কদ্দুর পাবেন সেগুলো অলরেডি সমবন্টনের ভিত্তিতে কোরআন শরীফে মাসালা দেওয়া আছে এইখানে হজ করে একজনকে বেশি একজনকে কম জায়েজ নাই। অন্য হাদিস এসেছে যে লাডি পিতার মৃত্যুর পরে একটা অংশ পাবে তার জন্য আলাদা করে কোন অসিয়ত করার দরকার নেই জায়েজ নেই আরেক হাদিস এসেছে এসে একজন মানুষ সত্তর বছর কোন কোন রেওয়ায়তে ষাট বৎসর আল্লাহ তালার ইবাদত করে খুব নেককার মানুষ মৃত্যুর আগে খামাখা উল্টাপাল্টা কিছু করে অসিয়তের মধ্যে গন্ডগোল করে যায় কাউকে কিছু উল্টাপাল্টা বেশি দিয়ে যায় কাউকে কম দিয়ে যায় কাউকে ঠকিয়ে দিয়ে যায় এই এরকম যারা করে তারা সারা জীবন এ বাদাত করে জান্নাতে দেওয়ার কথা কিন্তু মৃত্যুর আগে ওসিয়তের মধ্যে উল্টাপাল্টা করলো একজনকে বেশি দিলে একজনকে কম দেওয়ার লিখে গেল। এই কারণে যাহার নাম নিশ্চিত করে মারা গেল তাহলে পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে কোনো কোন পিতামাতা আছে আসে অমুক ছেলেটাকে খুব পছন্দ করে তারা কাছে দিল দিয়ে মহব্বত করে যা দেওয়ার তাকেই বেশি করে দেয় আর বাকি কোনোটাকে দেখতে পারে না তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে সরিয়ে দেয় এগুলো ঠিক নয় হ্যাঁ কোনো কারণে হতে একটা সন্তান খুব নেককার মন থেকে মহব্বত বেশি আসে কিন্তু সেই মহব্বত দেখাতে হবে না সেই মহব্বতের কারণে অতিরিক্ত কিছু দেওয়া যাবে না অন্তরের মহব্বতের জন্য আল্লাহ ছেড়ে দেবেন কোনো স্বামীর জামান যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কোনো স্ত্রীকে একটু বেশি মহব্বত করতে পারে এটা অন্তরের ভিতরে কিন্তু বাইরের হিসাব নিয়ে গিয়ে এসে সব স্ত্রীদেরকে সমানভাবে বন্টন করে দেবে আয় সারাদি আল্লাহ তালা আনহাকে নবী করিম সাল্লি সাল্লাম অনেক বেশি মহব্বত করতেন ওনার যখন স্ত্রী ছিলেন সঙ্গে অনেক কয়েকজন তিনি আল্লাহ কাছে বলতেন যে আল্লাহ অন্তরে মালিক তো আমি না তাদেরকে দিন বন্টন করে দেওয়া খাবার দেওয়ার বৈষয়িক বিষয়গুলো ভাগে ভাগ করে দেওয়ার যেটা আমার মালিকানায় আছে আমি সেটা চেষ্টা করি কিন্তু যেটা আমার মালিকানায় নাই যে দিলের মধ্যে একদিনের দিকে মহাব্বত বেশি হয় আরেকদিনের দিকে মহাব্বত একটু কম হয় আল্লাহ এটা তো আমার কারণে তিনি মা এসাকে ঠিক তেমনি আপনার কোনো সন্তান যদি খুব নিকার হয় খুব দিন দাঁড়ায় ভালো চরিত্র আখলাখ সম্পন্ন বাকি এগুলো নামাজ পড়ে না ইসলামিক চরিত্র বেশি ভালো না ওদেরকে এত মহব্বত করতে পারেন না একে বেশি মহব্বত করেন অন্তরের এই মোহাম্বত পথ বেশি হয়ে গেলে তাতে গুণা হবে না কিন্তু এই কারণে অতিরিক্ত এই মুহূর্তে আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার আমি সুযোগ দিচ্ছি আসসালামতাল সাতশো ছিয়াশি যে আমাদের গ্রাম্য পরিবেশে অনেক বাড়িতে অথবা যানবাহনের লেখা থাকে এবং কথা এর কোনো দলিল নেই এবং এটা যেটা নিয়েছে আরব দেশে বা আরবি গণনার মধ্যে আবজাদ আছে মানে আলিবা জিম দাল এইরকম একটা গণনার পদ্ধতি আছে যেমন এব বি সি ডি ক খ গ গ ক বলতে এক খ বলতে দুই গ বলতে তিন এ বলতে ওয়ান বি টু সি থ্রি এরকম যে গনে তো আবজাদ বলতে এরকম গণনা হয় তো এখন নাম্বার গণে সেখান থেকে অক্ষর বের করে এই যে বিসমিল্লা রহমান রাহিমের মধ্যে যতগুলো শব্দ আছে এগুলোকে সবগুলোকে যদি নাম্বার দেওয়া যায় তাহলে সবগুলো মিলে হয় মোট সাতশো ছিয়াশি নাম্বার এইগুলো একদম ভিত্তিহীন এটা ভেদাৎ এর দ্বারা বিসমিল্লার কিচ্ছু হয় না কাজে এই ধরনের এই গবেষণা করে এই ধরনের ব্যবহার করা থেকে দূরে সরে থাকা উচিত বিসমিল্লা রহমান রাহিম পরিপূর্ণভাবেই বলা উচিত লেখা উচিত এই সাতশো একদম বেকার যাবে এক পয়সা কোনো ফায়দা হবে না আজকে সময় চলে গেছে বাকিটা আরেকদিন আলাইকুম আলহামতুল্লাহ